টি ভি সিডি দেই খাই নষ্ট করলো বারো মা মোবাইল আসিয়া করল আরও বড় সরব না টিভি সিঁড়ি দে খাই ইমান নষ্ট করলো বারো মাস টিভি সিঁড়ি দেমান নষ্ট করলো বারো মাস মোবাইল আসে ইয়া করলো আর বোর সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরো বোর সর্বনাশ টিভি সি রি দোই নষ্ট করলো বারো মাস টিভি সিঁড়ি দে খাই নষ্ট করলো বারো মাস মোবাইল আসিয়া করলো আর বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ যাত্রা খানায় মেয়ের নাচন দেখতে গিয়ে রাতে সেই মেহেরা নাচে এখন সবার হাতে হাতে যাত্রা খানায় মেয়ের নাচন দেখতে গিয়ে রাতে সেই মেহেরা নাচে এখন সবার হাতে হাতে এসব দেখে যাই যে মোরে হয়ে যায় আমি হতাশ এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ মোবাইল করলো আরো বোর সর্বনাশ মোবাইল আসিয়া করলো আর বড় সর্বনাশ টিভি সিডি দেইখা ইমান নষ্ট করলো বারো মাস টিভি সিডি দেই খায় নষ্ট করলো বারো মাস মোবাইল আসিয়া করলো আরও বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরও বড় সর্বনাশ লেখাপড়া করতো ছেলে মনোযোগী হয়ে এখন ছেলে পড়ছে হিন্দি দিই কাছ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ টিভি সিডি দেমান নষ্ট করলো বারো মাস টিভি সিডি দেখায় ইমান নষ্ট করলো বারো মাস মোবাইল আসি করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসি ইয়া করলো আরো বড় সর্বনাশ লাভের চেয়ে ক্ষতিটা তার সতগুনে বেশি ছোট্ট ছেলে বলে ফোনে তোমায় ভালোবাসি রাত্র মোবাইল কানে একটা দম ফালায় না শাসাস মোবাইল আসে ইয়া করলো আর ও সর্বনাশ মোবাইল আসে করলো আর ও সর্বনাশ টিভি সিঁড়ি দেখা ইমান নষ্ট করলো বারো মাস টিভি সিডি দে নষ্ট করল বারো মাস মোবাইল আসে করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসে করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরো বড় মোবাইল আছে করল আরো বড় সর্বনাশ প্রিয় শ্রোতা আপনারা শুনছেন বিশিষ্ট গীতিকার সুরকার ইসলামী সঙ্গীত শিল্পী আব্দুল কাদের বিপ্লবীর কথা সুর ও কণ্ঠে একটি চমৎকার জাগরণী সঙ্গীত